জয়নবের গর্ভজাত ও আবুল আস ইবনু রাবিয়াহ ইবনু আবদ শামস রাহমাতুল্লা আল্লাহ এর ঔরসজাত কন্যা উমাম্মা রাদ আনহাকে কাঁধে নিয়ে সালাত আদায় করতেন তিনি যখন সাজদাহ যেতেন